আবু সুরায় ফাজ্লা তালানু হতে বর্ণিত যে তিনি আমর ইবনে সাইদ মদিনার গভর্নরকে বললেন যখন তিনি মক্কায় সেনাবাহিনী পাঠিয়েছিলেন হ্যাঁ আমাদের নেতা আমাকে অনুমতি দিলে আপনাকে এমন একটি হাদিস শোনাতে পারি যেটা মক্কা বিজয়ের পরের দিন আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম বলেছিলেন আমার দুকান কান তা শ্রবণ করেছে আমার হৃদয় তা আয়ত্ত রেখেছে এবং আমার চোখ দুটো তা দেখেছে তিনি আল্লাহর হাম ও সানা বর্ণনা করে বললেন মক্কাকে আল্লাহ হারাম করেছেন কোনো মানুষ তাকে হারাম করেনি তাই যে ব্যক্তি আল্লাহ ও আখিরাতে বিশ্বাস রাখে তার জন্য সেখানে রক্তপাত করা সেখানকার গাছ কাটা বৈধ নয় আল্লাহ রাসুলের লড়াইকে দলিল হিসেবে পেশ করে তবে তোমরা বলে দাও আল্লাহ তালা তার রাসুলকে এর অনুমতি দিয়েছিলেন কিন্তু তোমাদেরকে তা দেননি আমাকেও সেদিনের কিছু সময়ের জন্য অনুমতি দিয়েছিলেন অতপর পূর্বের মতোই আজ আবার একে নিষিদ্ধ হবার মর্যাদা ফিরিয়ে দেয়া হয়েছে উপস্থিতগ যেন অনুপস্থিতদের এই বাণী পৌঁছে দেয় অতপর আবুল শুনে আমর কি বললেন আবু সুরায়া রাজি আল্লাহন উত্তর দিলেন তিনি বললেন হ্যাঁ আবু সুরায় এ বিষয় আমি তোমার অধিক জানি মক্কার কোনো বিদ্রোহীকে কোনো খুনের পলাতক আসামিকে এবং কোন চোর আশ্রয় দেয় না